আজকে আমাদের সমাজে বিবাহটা কঠিন হয়ে গেছে আর জেনাবে বিচার সহজ হয়ে গেছে কারণ যেই সমাজে বিবাহ কঠিন হয়ে যায় সেই সমাজে জেনাবে বিচার সহজ হয়ে যায় রাসুলসাল্লিহাসাল্লাম মুসলিম যুবকদের চরিত্রকে হেফাজত করার জন্য তরুণ সমাজকে বিবাহের প্রতি উদ্বুদ্ধ করেছেন রাসুলসাল্লিহাল্লাম বলেন মান কানাদা তিনিয়াং কেহ তোমাদের মধ্য থেকে যার সামর্থ্য রয়েছে সে যাতে বিয়ে করে নেয় ও আহসানুল ইরজ হে যুব সম্প্রদায় তোমাদের মধ্য থেকে যারা খরচ বহনে সক্ষম তারা যেন বিয়ে করে নেয় কেননা বিয়ে হচ্ছে দৃষ্টির হেফাজতকারী ও লজ্জাস্থানকে সংরক্ষণকারী আমাদের সমাজের বাবা মায়েরা যদি প্রাপ্ত বয়সে ছেলে সন্তানদের বিবাহের ব্যবস্থা করত তাহলে ছেলে সন্তান চরিত্রবান হতো ছেলে সন্তান দায়িত্বশীল হতো তারা জেনাবি বিচারের দিকে পা বাড়াতা তারা ধর্ষক হতো না কিন্তু আজকে প্রাপ্ত বয়সে যুবকদের বিবাহের ব্যবস্থা না করার কারণে যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে সমাজটা আস্তে আস্তে ধর্ষকের সমাজে পরিণত হচ্ছে मानुष स्वल्प खर्चे विसुल्लामी যেই বিবাহে মোহর কম পরিমাণ ধার্য করা হয় যেই বিবাহে মোহর কম ধার্য করা হয় অন্য হাদিসের মধ্যে এসেছে ওই বিবাহ হচ্ছে সর্বোত্তম যেটা করতে সহজ অর্থাৎ যেই বিবাহের মাঝে সেই বিবাহ হচ্ছে সর্বোত্তম বিবাহ আমাদের সমাজে আজকে বিয়েটাকে অনেক ব্যয়বহুল বানিয়ে ফেলা হয়েছে যার ফলে ইচ্ছা থাকলেও যুবকরা বিয়ে করতে পারছে না কারণ বিয়ের নাম নিলেই লক্ষ লক্ষ টাকার হিসাব করতে হয় অথচ রাসুল সাল্লি ওয়াসাল্লামের জামানায় বিবাহ টা একেবারে স্বাভাবিক বিষয় ছিল শুধুমাত্র একটি লোহার আংটি মহারানা দিয়ে সাহাবাই বিয়ে করেছেন এমনও হয়েছে যে মাঝে রাসুল সাল্লিদের সাহাবাইকরাম বিয়ে করেছেন অথচ রাসুল সাল্লি সাল্লামকে জানাননি রাসুল সাল্লি সাল্লামকে দাওয়াত দেননি ইসলামে বিয়েটা অনেক স্বাভাবিক বিষয় ডাক ঢোল পিটিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে করার কোনো প্রথা ইসামেই